কতদাহ রহমতুল আলহী হতে বর্ণিত তিনি বলেন আমি আনাস ইবনু মালিক রাজিলাহত আলাহুকে বলতে শুনেছি যে এক সময় মদিনাতে আতঙ্ক দেখা দিলে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আবুতালহার মান্দুব নামক ঘোড়াটি চেয়ে নিলেন এবং এর উপর আরোহণ করলেন আর বললেন আমি কোনো আতঙ্ক দেখিনি কিন্তু ঘোড়াটি সমুদ্রের মতো গতিশীল পেয়েছি